বিসমিল্লাহ রহমান রহিমি হি মিনল মুসলিম লাখো কোটি শুক্রিয় جلاتم دیر دن پہ آپ تعلیم مجلس ایکترت ہار توفک دان <الحمدللہ تصح> <دلنستان> <تصح Diamond> yeah, کردہ یہ ہم ربر ایکشنسا ایک سکری کفک نہ دل آج এখানে উপস্থিত হতে ہوتے না। পৃথিবীর একক মুআ একক মুবাল্লির একক দায়ী একক আদর্শ ব্যক্তিত্ব হিসেবে পাঠিয়েছিলেন যে ব্যক্তি তাকে একক আদর্শ হিসাবে নিবে সে হেদায়তের পথে অগ্রসর হতে পারবে আর যে ব্যক্তি তাকে এক আদর্শ হিসাবে নিতে পারবে না সে ব্যক্তি কখনোই হেদায়তের উপরে আসতে পারবে না সেই রসগুলের প্রতি সালাত সালাম আল্লাহ সাল্লাহ মুহম্মদ আলাই মোহাম্মদ জামা সাল্লাহ الله أبدا على محمد وعلى محمد كما تعرف على آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد المجيد الحمد لله أمرى يأتو دين فرجمتو যে বিষয়গুলো জেনে আসতেছিলাম সেটি হচ্ছে একজন মানুষ মুসলিম হওয়ার পরেও মুসলিদ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে একজন মুসলিম ইসলাম কবুল করার পরেও পুকুরের মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে একজন মানুষ আল্লাহ তীর মেনে নেওয়ার পরেও তাহ থেকে তার বিচ্যুত হয়ে যাওয়ার রয়েছে এই যে তাও সেই থেকে বিচ্যুত হয়ে যাবে দিন থেকে সে বের হয়ে চলে যাবে ইসলাম থেকে সে বের হয়ে চলে যাবে ইমানের দায়রা থেকে সে বের হয়ে চলে যাবে এর যে কারণগুলো সে কারণগুলো আমরা জেনে আসতেছিলাম এতদিন পর্যন্ত এর কারণগুলোর দুইটা দিক একটা হচ্ছে প্রকাশ্য আর একটা হচ্ছে অপ্রকাশ্য একটা প্রকাশ্য আর একটা पुकाश्ट। पुकाश्ट। पुकाश्ट दी। एक प्रकाश्य दिक हमुष इसलम कबुल कर गायर अबारूस प्रकाश्य दुखे যে বাবতটা দেখা যাবে যেটা দেখা যাবে যেমন গ্যারুল্লাহ করছে গায়ের নামে মানন করছে গায়েরুল্লাহ হচ্ছে গ্যারুল্লাহর নামে কোরবানি করছে দেখা যাবে এগুলো আরেকটা হচ্ছে এই প্রকাশ্যের আরেকটা হচ্ছে দেখা যাবে না কিন্তু শোনা যাবে দেখা যাবে না কিন্তু শোনা যাবে মৌখিক বক্তব্যের মাধ্যমে প্রাধান্য দিচ্ছে গায় উল্লাহার উপরে ভরসা করছে এ হচ্ছে বক্তব্যের একটা দিক এটা দেখা যাচ্ছে না এটা কি হচ্ছে শোনা যাচ্ছে प्रकाश्य भावे ना प्रकाश्य भाव शादी दिक अंतर भर भैया शाओ जा दिन गा थे इस्लाम गाँव इमरान सूक्ष्म विषय गोर ज्ञान जो ना विषय गो बोझा हम खूब दुष्कर्म कठिन हो जाए अप्रकाश्य भी अप्रकाश्य है तो कश्युमान जो ना होते शा जारी ना जो बोझा जो ना जो एट्सा कखो कहो अंतर सबसे संपृक्त होते कखो कवान सब सम्पृक्त होते कनो कख अंग प्रत्यंगा ना देखा जाके फुरहान परिभाषा अंदाज बला है अंदाज। একুশ নাম্বার আয়া তেইশ একটা নীতিমালা বক্তব্য তিনি করেছেন মানব মন্দিরকে তিনি ডাকছেন সারা পৃথিবীর মানুষগুলোকে তিনি ডাকছেন আল্লাহর আহ্বান কোরআন ক্যালেমে যখন আল্লাহর আহ্বান যতগুলো করবেন দেখবেন যে খুব উজ্জীবিত লাগে নিজেদেরকে আল্লাহ আহ্বান আল্লাহ যেখানে মানুষকে ডাকছেন এই ডাকটা পড়তে দেখবেন মজা লাগে যদি বুঝতে পারে কেউ বুঝতে না পারলে মজা লাগবে না বুঝতে পারলে তো আমার মজা লাগবে বুঝতে না পারলে মজাই লাগবে না বোঝেনি আমার কথা আল্লাহ পুরানন কালীনে যেখানে মানুষকে ডাকছেন আহ্বান জানাচ্ছেন এই আহ্বানটা এই ডাকাটা যদি কেউ বুঝতে পারে তাহলে তার খুব মজা লাগবে অনুপ্রাণিত হবে আপনি সাক্ষাৎ করতে পারেন বা না পারেন উনি চিঠি পেয়ে আপনি কিন্তু অর্ধেক মরে যাবেন খুশি তো অর্ধেক মরে যাবেন হাসপাতালে রেডি করে একা লাগতে পারে যা আমার প্রধানমন্ত্রী থাকছে উনি আমার সাক্ষাৎ যাচ্ছে একটা স্পেশাল না উনি যে কাগজটা দিবে এই কাগজটাকে কি করবেন আপনি ফটোকপি করবেন লেন করবেন বাধাই করে রাখবেন আজীবন করে রাখবেন রাজনৈতিক পায়দায় যতদিন বেঁচে থাকবেন এটা দিয়ে ওইটা বাড়িতে থাকলেই তবদি যে আমাদের নালাইন থাকবে না লাইন শরীফ ছিল বাড়িতে রাখলে বাড়িতে বরফত দোকানে রাখলে দোকানে বরফত ক্যাশে রাখলে খালি টাকা বাচ্চা দেয় ওই সাতটা যদি ক্যাশে রেখে দেয় কারণ টাকা না থাকলেও এক টাকার এক নৌকা থেকে বাচ্চা আসবে কত কিছু ওই না লাইন শিল্পানির চাইতেও বেশি পূর্ণময় বিষয়গ্রস্ত হয়ে যাবে এটা বাজার করে আসবেন আমাকে অমুখে দেখে দেখা করতে চলেছে উনি আমার সাক্ষাৎ থাকছে সবাই অবগতি পেয়েছে আপনার এই একটা বিষয় এটা ছোট একটা প্রধানমন্ত্রী ছোট আপনাকে জাতির সঙ্গে আসে প্রেম দেখে বসে আপনার সাক্ষাৎটা অবস্থাটা কেমন এর মধ্যে আপনি অন্য জায়গায় অন্য জগতে অন্য জগতে আমাদের নাসির ভাই একদিন স্বপ্ন দেখতে শুনেছে সকালবেলায় যে উনি কুইন্ডনের সাথে নাস্তা আর করতে গেছে মসজিদে হাসিন বাইরে ওইখানে যাওয়ার পরে তোমনি যে আমাদের লোকজনদের সাথে তার কথাবার্তা হচ্ছে এই স্বপ্ন স্বপ্ন নিয়ে এই স্বপ্ন ওই স্বপ্ন সেই স্বপ্ন তখন ওনার সাথে কি স্বপ্ন নিয়ে এই কথাবার্তা চলতেছে এর মধ্যে হচ্ছে যে দূর রমিয়া আপনার ওই স্বপ্ন আছে আপনার বুজুর্গ এরকম স্বপ্ন দেখে না যে কুইন্টালের সাথে নাস্তা কর্তা গেছে আপনার ওই স্বপ্নের আমার মর্যাদা অনেক বেশি আমি এই মাত্র কুইন্টারের সাথে নাচ আমি কি এই দেশের কাউকে পলোয়া করিয়েছি তাহলে আমাকে যদি আমি প্রধানমন্ত্রী ডাক্তার যা সেন্টু নাচটা খান বলবো যে ধুর তোমার সাথে কি নাচ থাকে আমাদের সকালে নাচ থেকে সিগনি বয়েন্ট থাকে তোমার সাথে আমার তো ওইটা হলে তো দুনিয়ার মানুষ ও আমাকে আপনাকে ডাকবে ও স্বার্থ উদ্ধার করার জন্য আমাকে আপনাকে ডাকবে ও স্বার্থ উদ্ধার করার জন্য দেখেন না মাঝে মাঝে প্রধানমন্ত্রীকে গরিব মানুষদের কাছে আসে সেই ট্রেনে হাতটাকে এখানটায় রাখে আর আজীবন রাজনৈতিক ফায়দায় নয় যে দেখেছে আমাদের নেতা রাস্তার মানুষকে সে কত সুন্দর কে এক্সিডেন্ট করছে হাসপাতালে গেছে নতুনকে দেখতে বন্যায় টনায় এই সেই যে এক্সুডেন্ট হাতটাকে ধরছে আজীবন রাখছে আমি যখন ছোট তখন টেলিভিশনে একটা চিত্র দেখতাম বাংলাদেশের একজন প্রেসিডেন্ট উনি ডান গাচ্ছেন বন্যাক্ত মানুষদের কাছে গিয়েছেন আর ওইখানে মনে আছে আপনি একজন পুরুষ প্রেসিয়েন্ট একটুখানি দিয়ে এগেছে এতে অনৈতিক সাক্ষাত ঘটছে দেখেন নাই একজন হাল কাটনো দেশের সাধারণ মানুষ উনি একটা কোদাল নিয়ে এটা পাশে রেখে দিয়েছে ওনার শরীর এখন তখন পর্যন্ত রাজনৈতিক মাটিকে দেখছি তুমিও যেমন এটাকে বরকদের জন্য ঘরের উঠায় রাখবা আমি কেমন ঘরের উঠিয়ে রাখবো এটাকে ওরাও এটাকে কি করবে ফায়দা হাসিল করার জন্য এটা হচ্ছে সাধারণ মানুষের জন্য যদি একজন মৌ তাকে আহ্বান করে ডাকে বা তার কিছু দেখে তাহলে সে মনে করে এটা অনেক বড় কিছু কিন্তু আল্লাহ সুলহানা এই সমস্ত মানুষদেরকে যাদেরকে তিনি ক্ষমতা দিয়েছেন এই সকল ক্ষমতার মালিক যিনি তিনি মানুষকে আহ্বান করছেন তার আহ্বানটা যদি এই যে অনুপ্রেরণা এই অনুপ্রেরণা অন্য কিছুতে এটা জাগবেই না অসম্ভব কথা জাগবেই না এটা বলার অপেক্ষায় রাখে না যার লোচনারতারা তো সুন্দর করে ডেকেছেন মানুষকে ইয়া এরা এই মানুষরা আমি তো তোমাকে সৃষ্টি করেছি আমি তো তোমার হৃদ দিচ্ছি আমি তো তোমাকে সুস্থ রেখেছি আমি তো তোমার এই অবস্থা করেছি এই মানুষ এই মানুষ এই মানুষকে ডাকছেন এই আহ্বান যদি কেউ বুঝতে পারে দুনিয়া তার কাছে টুচ্ছ হয়ে যাবে যে কিছু একটা চিন্তাই করতে পারবে না আরও বুঝতেই পারবে না আপ মাথার ভিতরে আসবে না যে দুনিয়ার কিছু একটা বিষয় বা দুনিয়ার যারা কোনটা ধরবে আছে এরা কিছু একটা এই টেনশন মাত্র ভিতরে কাজ করবে না যদি আল্লাহর আহ্বান কেউ বুঝতে পারে যদি কেউ বুঝতে পারে যা আল্লাহ আমাকে দেখেছেন যদি কেউ বুঝতে পারে সুন্দর একটা আয়াত আল্লাহ বলছেন আল্লাহ ইলাদার ইসলাম আল্লাহ তারা তোমাদেরকে কল্যাণের ঘরের দিকে ডাকছেন আল্লাহ তোমাদেরকে ডাকছেন দিচ্ছেন ইয়াদ হউ দাওয়ার দিচ্ছেন আল্লাহ আমাকে আপনাকে দাওয়াত দিচ্ছেন আব্দুল খালেদ ভাই এদের সময় কত সুন্দর করে দাওয়াতাম আসা করে মজা লাগলো খাওয়া দাওয়া কি দাওয়াত দিচ্ছে ভাই আমাকে চলে আসলাম আল্লাহ দাওয়ার দিচ্ছেন মানুষকে কিসের কল্যাণের ঘরের দিকে ইলাদার ইস্তালাম যেখানে কোনো অকল্যান মানুষকে স্পর্শই করবে না মানুষ অকল্যাণের কোন চিন্তাই করতে পারবে না যেখানে মানুষের কোনো দুর্বলতা আসবে না যেখানে মানুষের কোন মৃত্যু আসবে না যেখানে মানুষের কোন কি বলে অসুস্থতা আসবে না যেখানে টয়লেট লাগবে না যেখানে মানুষ খালি কল্যাণ আর শান্তি আর শান্তি শান্তি আর শান্তি ও যা ওখানে সে সব পাবে যা ওখানে সে সব পাবে ও যে ওখানে নারী পাবে अल्लाह जो नारी गो सत्तर जन नारे नारी गुंदर कपड़ पड़े कपड़े मांग हाड्डी हाड्डिर भगज गुला मगज गो टको देखते थे मांग हाडी हड्डी भरे मगज और मगज गो देखते पा मानूष पुरुषा मगज गो देखते তার জন্য যে খাদেমা থাকবে সেগুলো সব দেখতে পাচ্ছে এত সুন্দর থাকবে চেহারা গুলো থাকবে হলিউড বর্ণের আরো কত কিছু আরো কত কিছু যে বাড়িতে থাকবে বাড়িতে থাকবে ইরা আপনি তো ইয়া তৈরি করছেন তারপরেও কত চিপা হ্যাঁ চি দিয়া উঠলে একদিন একটা মহল দান করবেন পৃথিবীর টা পৃথিবীর সমান একজন ন্যূনত মহিল কে যা দেওয়া হবে দশটা পৃথিবী শোন একটা বাড়ি আল্লাহ সেই ঘরের দিকে ডাকতে চাই আল্লাহ তোমাদের দিচ্ছেন তুমি প্রধানমন্ত্রী দেখা করতে এসেছো কত টুকারে বাড়িটা বাড়ি যদি দেখাই যাচ্ছে এতটুকু এতদিকে তার মধ্যে কত গা কত এই তোমাকে কত চেক আট দশটা চেক শরীরে চেক কত চেক আল্লা সহান হওয়া তাহলে আল্লাহর আহ্বান আল্লাহ সোহান হওয়া তাহলে যে আহ্বান হয়েছিল বোঝাতে চেষ্টা করছিলাম যে আল্লাহর আহ্বান আল্লাহর আহ্বান বুঝতে শুধুমাত্র মহেন যায় জাল্লা মাকে ডেকে আল্লাহ আমাকে আহ্বান জানাচ্ছেন আল্লাহ আহ্বানটুকু যদি কেউ নিতে পারে তাহলে তার জন্য দুনিয়া কোনো বিষয় বিষয় থাকে না কোনো বিষয় বিষয় থাকে না কোনো কিছুই থাকে না এখন আমরা দেখতে পাচ্ছি আমার দেশের অদিন দিন রাস্তায় পাঁচ নাম্বার রোডে আমার এলাকায় পাঁচ নম্বর রোডে রোডে মাথায় দেখলাম যে লাখো যুবকের একই স্বপ্ন আমেরিকা আমেরিকা গুলিস্তানের দেখলাম যে স্বপ্ন পূরণ ইউরোপ ইউরোপ ডাক যুবকের স্বপ্ন স্বপ্ন পূরণ হচ্ছে ইউরোপ ইউরোপ ওরা ওইটাই চিন্তা করছে হুম করে যাচ্ছে কেউ যদি খালি কোনোরকম আমেরিকার একটা টিকিট বা ভিকা পেয়ে যায় বা ইউরোপের একটা জিনিস পেয়ে যায় এটা হচ্ছে জন্য স্বপ্নের চাইতেও বেশি নাতুরি বাইদ সবাই ক্রিম হিসাবে খাইলো স্বপ্নের চাইতেও বেশি অনেক অনেক অনেক বড় বিষয় কিন্তু আল্লাহ তাল্লাহ আলো দিয়েছেন তারা চিন্তাই করে না চিন্তাই করে না কল্পনাই করে না যে ইউরোপ আমেরিকা এটা ওইটা সেটা ও দিয়ে আমার হবে আর প্রধানমন্ত্রীকে সেন্ট হবে আমি তো আল্লাহ সাক্ষাৎ পেতে আমি আল্লাহ সাক্ষাৎ পেতে আল্লাহকে দেখতে চাচ্ছি ময়দানে তখন ওর কাছে এই বিষয়গুলো হয়ে যাবে একদম আল্লাহ আল্লাহ মানুষকে ডাকছেন খোলা হে লোক সকল হে বুঝু রব রমাদের রবে তোমরা এবার করো তোমাদের রথটা কে আল্লা দিয়ে খালাস হাকুম যে সৃষ্টি করেছেন কেন আমাদের পূজা করছো মাজার তো তোমাকে সৃষ্টি করতে পারেনি কেন আমাদের এটাকে রিজিক চাচ্ছ মাজার তো তোমাকে রিজিক দিতে পারে না কেন আমাদের এটা নিজের মনের আকুতি ব্যক্ত করছো হয়তো তোমার কথা শুনতেও পারে না বুঝতেও পারে না শুনতেও পারে না বুঝতেও পারে না হয়তো তোমাকে কোনো উত্তর দিতে পারে না কেন যাচ্ছ কেন তুমি নেতা নেত্রীদের আনুগত্য করছো এবং তোমাদের পূর্ববর্তীদেরকে জেনিয়ে সৃষ্টি করেছিলেন কেন এবাদত করবে যাতে গিয়ে তোমরা মুক্তাতেই হতে পারো মনে রাখতে হবে তা পথ হচ্ছে মাধ্যমে এবারত ছাড়া প্রবীণ কে মুক্তাটি হতে পারে না এবার ছাড়া কেউ কোন দিন হতে পারে না কেউ কোনদিন মুক্তাটি হতে পারবে না আল্লাহর এবার ছাড়া গাইউল্লা করছে সে মুক্তাটি নয় সে মুক্তি নয় যে গায়ুল্লাহর এবার করে গাইুল্লাহর পথে চলে যে ব্যক্তি গাইউল্লাহর আদর্শের অনুসরণ করে সে কোনোদিন মুক্তাটি হতে পারবে না মুক্তাকি হওয়া তার দ্বারা কোনোদিন সম্ভব নয় কারণ মুক্তাকি হওয়ার জন্য সর্তরই হচ্ছে কার এবার করতে হবে এক আন্দার এগাদত করতে হবে এক আন্দার এবারতের সাথে কাউকে অংশীদা সাব্যস্ত করা যাবে না কাউকে না এটা তাকুয়ার পথ লোকটাকে দেখে খুব মুক্তা কি হচ্ছে কি করেছে প্রতি বছরের তিনচিল্লায় যায় অনুস্তা না পাল্লার হুকুমে অনুসরণ করছে না কত বড় তাকুয়া কি করেছে হচ্ছে ইসলামী আন্দোলন যেন হরতাল অবরোধ করছে না অনুস্তা কি অনেক বড় মুক্তাকি মুক্তাকিম হয়েছে কি করেছে বোমাবাজি করছে না ও মুক্তা আল্লাহরী মুক্তি কাজ করছে কি করছে ও ভোট ভিক্ষা করছে না ও মুক্তি আল্লাহ না অসমনি দেখা যাক যত সুন্দর দেখা যাক লাল্লা কুমটা কোন পরিচয় রব আরো দিচ্ছেন আল্লাহ দিয়ে যারা আরো আসা যিনি তোমাদের জন্য এই জমিনটাকে বিছানা করে দিয়েছেন পাহাড়ে ধানের চাষ হয় পাহাড়ের উপরে নিচে হচ্ছে সমতল ভূমিতে পাহাড়ের উপরে ধানের চাষা যিনি তোমাদের জন্য জমিনটাকে বিছানা করেছেন এবং তোমাদের জন্য ফল ফলাধি উৎপন্ন করছেন কেন তোমাদের জন্য রিজিক হিসাবে উনিখানি সৃষ্টি করেছেন তোমাদেরকে ঋজিক দিয়ে আরেকজন উনি সৃষ্টি করবেন জমিন সৃষ্টি করবে আরেকজন জিনা উনি সৃষ্টি করবেন আকাশ থেকে পানি দিবে আরেকজন করবেন ফল ফলি দিবেন আরেকজন জিনা উনি সৃষ্টি করবেন আর জমিনকে বিছানা বানাবে আরেকজন করেছেন উনি থাকার জন্য করে দিয়েছেন উনি আকাশ থেকে ইতিন করছেন উনি আবার জমিন থেকে দিদিকে উৎপন্ন করছেন উনি আবার তোমার আমার জন্য নির্ধারণ করছেন আল্লাহ যে দেখো তোমরা এই আল্লাহ সাথে আমদাজকে সাব্যস্ত করুন আন্দাজকে অংশীদার করুন আমদাজকে নিয়ে দিয়ে না তার সাথে আল্লাহ আল্লাহ কি করেছেন আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ কি করেছেন তোমার জন্য জমিনকে তোমার থাকার উপযোগী করেছেন আল্লাহ কি করেছেন আকাশকে সৃষ্টি করেছেন আল্লাহ কি করছেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করছেন আল্লাহ কি করছেন এই আকাশ থেকে বৃষ্টি সাথে সাথে তোমাদের জন্য কলকলাি পাঠাচ্ছেন আল্লাহ কি করেছেন আল্লাহ তোমাদের জন্য জমিন থেকে রিজিক উৎপন্ন করছেন আল্লাহ কি করছেন আল্লাহ তোমাদের জন্য দেখো যে আল্লাহ তোমাদের সাথে এতগুলো কাজ করেছেন তোমাদের জন্য সে আল্লাহ কর্তো না জাহুলা ওয়ান তুমুল তোমরা তো জানো তোমরা তো জানো তিনি রিজিক দেন তিনি আয়াত দেন তিনি জীবন দান করেন তিনি মৃত্যুকান তিনি আমরা যেটা বলে আসছিলাম যে শিল্পের অনেকগুলো অবস্থা মুদারাতে একটা হচ্ছে প্রকাশ্য আর একটা হচ্ছে অপ্রকাশ্য এই অপ্রকাশ্য দিকটা হচ্ছে আমদার অপ্রকাশ্য দিকটা হচ্ছে আমরা বলছি আল্লাহ বলছেন তোমরা আল্লাহ করোনা করোনা তোমরা তো জানো আল্লাহ জিজ্ঞেস করা হয়েছিল সবচাইতে বড় পাপ কি তা করছেন ইয়ার রসুল আল্লাহ সবচাইতে বড় পাপ কি সবচাইতে বড় বলছেন তোমরা আল্লাহ করছো অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ হচ্ছে নির্ধারণ করা অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমরা তার সাথে আমদাব কে সাব্যস্ত করতে যেও না আমাজকে মিলাতে যেও না কে সাব্যস্ত করোনা আন্দাজকে মিলিও না কি হয় চাচা তো ভাই আব্বাস মানুষ হচ্ছে চাচা আর ইবনে মানে হচ্ছে ছেলে আব্দুল্লাহ ইবনা আব্বাস আব্বাস ছেলে রোস আসলামের চাচা ভাই বালক ছিলেন ছোট সাবি ছিলেন आलेमराब्बासन अनेक हादी से मौलवीरा ग्रहण करना ग्रहण करना क्यों बाच्चा मानसा मानूष छो कीखे দেখে ও কি বর্ণনা করেছে অথচ আল্লাহ দোয়া করেছিলেন তার মধ্যে ছিলেন তিনি কোরআনের সবচাইতে বেশি ব্যাখ্যা উনি জানতেন তখন দোয়া করেছিলেন তার জন্য এগুলো হচ্ছে ইমান বিধ্বংসের পর সাহাবাদেরকে নিয়ে প্রত্যক্তি করা তাদেরকে নিয়ে সেই কথাবার্তাগুলো এগুলো হচ্ছে ইমান বিধ্বংস যাওয়ার পথ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আপসুল্লাহ তিনি বলছেন রাত আমার রাত আমাদের যেটাকে আমার রাত বলে অন্ধকার রাত এই অন্ধকার রাতে একটা পাহাড় এই পাহাড়ের পাথর হচ্ছে কালো কালো রাগ কালো পাহাড় কালো পাহাড়ের কালো পাথর এই কালো পাথরের উপর দিয়ে একটা কালো পিঁপড়া হেঁটে চলে যাচ্ছে দেখতে পাবে কালোর মধ্যে একটা পিপড়া হেঁটে যায় তা তো দেখতে পাই না এই সে দিয়ে দিলে তখন দেখায় যে পিপড়া কামড় দিয়েছে অন্ধকার রাত কালো পাহাড় কালো পাথর তার উপর দিয়ে একটা কালো পিঁপড়া হেঁটে যায় कलो पीपड़ा हेटे जाए काीपड़ा हेटे जावा गोपन कलो पीपड़ा हेटे जावा गोपन गोपनशील चाहते बची गोपन शील अंधकार रात कलो एक पहाड़ कलो एकथर ऊपर दिए एक कालो पीपड़ा हेटे जाओ कम बुझते परेना কিছু কিছু রয়েছে যে মধ্যে প্রবেশ করবে এটা হচ্ছে আন্দাজ গোপন ভাবে উন্মতের মধ্যে প্রবেশ করবে প্রবেশ করে উন্মত পুরে খেয়ে শেষ করে দিবে পুরে করে খেয়ে একদম শেষ করে দিবে না হঠাৎ করে একদিন দেখা যাবে যে এসে বসে দিয়ে ঠপ করে নিচে পড়ে গেছে এটা পুরোটা খেয়ে শেষ করে ফেলবে হঠাৎ করে অনেক সময় অনেক বাড়ি ফাড়ি পরে যাচ্ছে কাঠের যে বাড়িগুলো আছে অনেক সময় যাচ্ছে কাজ পড়ে যাচ্ছে গোপনে খেয়ে দিয়ে ওটাকে শেষ করে ফেলছে একদম শেষ করে ফেলছে মধ্যে প্রবেশ করবে মানুষের মধ্যে প্রবেশ করবে মুক্তিদের মধ্যে প্রবেশ করবে দিন দা ব্যক্তিদের মাঝে প্রবেশ করবে এবং কুড়ে কুড়ে করে তাকে খেয়ে শেষ করে সে বুঝতেও না বোঝা যাচ্ছে ইমান টিকিয়ে রাখা হচ্ছে খুব গভীর জ্ঞানের অধিকারী হতে হবে তো আল্লাহ বলছেন দেখো আল্লাহ তাকে আমরাকে সাবস্ত করতে কেউ না আমদার গোপন সে যা বোঝা অত্যন্ত হচ্ছে আমদার মনে থাকবে তো আন্দারটাকে বলে আন্দার আল্লাহ শব্দের অর্থ হচ্ছে ডাকা শব্দের অর্থ হচ্ছে ডাকা আর এই শব্দের সারাই অর্থ হচ্ছে আল্লাহ সাথে অংশীদার সাব্যস্ত করা গোপনে আল্লাহ সাথে অংশীদার সাব্যস্ত করা যেটা বোঝায় যেন অত্যন্ত গোপনে সংগোপনে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা আল্লাহ বলছেন তোমরা তো জানো তোমরা তো জ্ঞান রাখো কি জানো যে আল্লাহ সাহা তোমাদেরকে কেউ সৃষ্টি করতে পারেনি আল্লাহ তোমাদের তোমাদেরকে সুস্থতা দিতে পারে না আল্লাহ সাহা তোমাদের অন্তরের খবর কেউ রাখতে পারে না আল্লাহ সাহা তোমাদের ডাক কেউ শ্রবণ করে না আল্লাহ সাহা তোমাদেরকে কেউ রিজিফ দিতে পারে না তোমাদের প্রয়োজনগুলো কেউ মেটাতে পারে না অতএব আল্লাহ সাহেব তোমরা অংশীদার সাব্যস্ত করতে চাই না প্রকাশ্য তো করবেই না আমরা একদিন করে আসলাম যে প্রকাশ্য তো করবেই না তোমরা গোপনে আল্লাহর সাথে অংশীদার সবকিছু করবে না এর উদাহরণ কি এর উদাহরণ হচ্ছে এর উদাহরণ হচ্ছে আব্দুল্লাহ আব্বাস হচ্ছে যে তোমরা দায় নামে কথম করবে দায় নামে কথম করা আল্লাহ তারা অন্যের নামে কথম করা এটা হচ্ছে আমদাদের অংশগুপ্তর অন্তর্ভুক্ত ব্যায় নামে কথম করা আবার গায় নামে কসম করতে গিয়ে কেউ কেউ আল্লাহ করছে আল্লাহর পতন করে বলছে তারপরে হচ্ছে অমুকের কথন আল্লাহর কথন এবং অমুকের কথন এই এবং বলে আল্লাহর সাথে এক করে দিচ্ছে দুই কসমকে একসাথে নামে কথন করছে এটা হচ্ছে আমদাবাদের অন্তর্ভুক্ত আমদাবাদের অন্তর্ভুক্ত জমকের কথন আমার দেশে মাটির কথন করে তাই না তিন নামও আছে মায়ের প্রসম মাটির প্রসম বাবার কসম স্বামীর তোর মরা বাপের পছন্ করে বলছি বাপ মরে টোরে শেষ হয়ে গেছে ভুটে শেষ মাটি ছেলে মিশে গেছে ওটার প্রথম রক্তের পশম আমার যে রক্ত আছে বাবা সেই রক্তের করে বলছি उदाहरण हमी शब्दा के व्यवहार करा कर कर कर जो शब्द ব্যবহার করা যদি আমার বডি কার্ডটা না থাকতো আজকে আমি হ্যাঁ বাইরে থেকে কেউ আক্রমণ করেছে যদি বডি কার্ডটা না থাকত যদি বডি কার্ডটা না থাকতো তাহলে আজকে আমি জিতছিলাম শেষ এই বাক্যের মধ্যে যদি শব্দটা ব্যবহার করা অতীতের ক্ষেত্রে অতীতের ক্ষেত্রে যদি শব্দটাকে ব্যবহার করা যদি আমি নাটটাকে টাইট না দিতাম তাহলে কিন্তু ইঞ্জিনটা ধর হয়ে এসেছে যদি আমি আগে বের না যেতাম তাহলে আমি দেখলাম শেষ এই বাক্যের মধ্যে যদি শব্দটাকে ব্যবহার করা সেটা হচ্ছে অন্তর্ভুক্ত একদম আন্দাদের অন্তর্ভুক্ত বাড়িতে যদি পারোয়ান কুকুর হজরত কুকুর না থাকতো হম কুকুরটা যদি না থাকতো তাইলে আজকে গেছিল শেষ হয়ে গেছিল হজরত কুকুর কিল্লা করেছে তাই অবস্থা রয়েছে তো যদি ছোট্ট কুকুর না থাকতো তাহলে অবশ্যই ঘরের মধ্যে চোর প্রবেশ করতে চোর ঢুকত কুকুর ঘেউ ঘেউ যদি না করতো তাহলে এই অবস্থা হতো তারপরে হচ্ছে যে হাঁসটা যদি রাতের বেলায় আওয়াজ না করতো তাহলে ঘরের মধ্যে এই বাক্যের মধ্যে যদি শব্দটাকে অন্তর্ভুক্ত করা যদি শব্দটাকে অন্তর্ভুক্ত করা বাক্যের মধ্যে এর আওয়াজটা উদাহরণ হচ্ছে উপরে আল্লাহ নিচে তুমি উপরে আল্লাহ নিচে তুমি শুনুন না এই কথাগুলো হ্যাঁ বাগান আল্লাহ তো আছে বাবা তুমি আছো এই রোডে একটা ঠিক আছে আল্লাহর এফাজ থাকবে আল্লাহ হ্যাঁ আল্লাহ তো আছে উপরে তো আল্লাহ আছে নিচে তুমি আছো বাগান উপরে তো আল্লাহ আছে আমি বিশ্বাস করি কিন্তু বাগান নিচে তুমি আছো আল্লাহ উপরে নিতে আল্লাহ বাবা দিলাম বাবা হচ্ছে না আপনিও মনে করতে পারেন যা ঠিক আছে আমার কাছে যেহেতু এটাকে সমর্পণ করে দিয়েছে সমস্যাটা কি আমাকে তো দেখতে হবে হ্যাঁ দেখতে পারেন কিন্তু আল্লাঙে আল্লাহ ক্ষমতা দেয় ক্ষমতা দেয় বান্ধার কাছে গিয়ে বলে আপনিও দেন আপনিও দেন সেটা বলেন খাজার মাধ্যমে আল্লাহর কাছে চাইতে গিয়ে চায় কার মাধ্যমে খাজার মাধ্যমে মাজারে গিয়ে ক্ষমতা যাচ্ছে কারণ ওই মাজার থেকে ক্ষমতা বন্টন হয় ক্ষমতার বন্টন হয় আপনারা চেয়েছেন বিদায় আসছে আমি ক্ষমতা মসজুদে এসে উঠেছি জনগণই সকল ক্ষমতার জনগণ চেয়েছে তাই হচ্ছে জনগণ যা চাইবে তাই হবে এই কথা বলা হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত জানলা যাতেছেন এবং তুমি যা পেয়েছ তুমি যা ইচ্ছা করেছো এরপরে একথা বলা যে আল্লাহ এবং অমুক ব্যক্তি যদি না থাকতো আল্লাহ আমার করেছেন আর অমুক ব্যক্তি যদি সাথে না থাকতো তাহলে এই অবস্থা হতো না বা এইটা হতো না ওইটা করতো না এই না ওই না সেই না অমুক ব্যক্তি সে আমার বিষয়টা থেকে আল্লাহ হোটেব করেছে সে আমাকে দেখেছে এই ধরনের যত বক্তব্য আছে সবগুলো হচ্ছে আমদাদের সবগুলো হচ্ছে আমদাদের অন্তর্ভুক্ত সবগুলো অন্তর্ভুক্ত আল্লাহ সাথে মিলিয়ে দিচ্ছে আল্লাহর সাথে জায় উল্লাহ দিচ্ছে সব আন্দাদের অন্তর্ভুক্ত আব্দুল্লাহ আমার রাজি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ নসুর সালাম যে ব্যক্তি নামে কথন করবে শপথ করবে আন্দাজের অন্তর্ভুক্ত আল্লাহ রসুল্লাম থেকে ইমা সৌদর ইব্রেম রাজি আল্লাহ বলেছেন নিজস্ব উক্তি রাখুয়াল নয় এটা হচ্ছে আব্দুল্লাহ সৌদ রবিস্ব উক্তি যাকে আসা বলে তাক্তি তিনি বলছেন যে আমার কাছে এটা বেশি পছন্দনীয় নিয়োগ আল্লাহর নামে মিথ্যা কথা বলা আমার কাছে আর আল্লাহর নামে মিথ্যা কথা বললে কি হবে একটা গুণা করবে আল্লাহর নামে মিথ্যা করছে মিথ্যা কথা বলছে আল্লাহর নামে যে আল্লাহ এটা বলেনি নিজের নামে এটা চালিয়ে দিচ্ছে এটাও জুলুম আল্লাহ বলছেন মানে তারা আল্লাহ কি আছে যে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে কিন্তু তিনি ভয়াবহতা বুঝাতে গিয়ে তিনি বলছেন যে আমার কাছে এটা পছন্দ যে একটা মানুষ ও আল্লাহ মিথ্যা বলছে ও তবা করে ফিরে আসার সুযোগ রয়েছে ও জানতেছে জানি আমি বলছি ওর ভিতরে এই বধুকম্যটা কাজ করছে কিন্তু কেউ যদি বাইর আল্লাহ নামে পতন করে সেটা হচ্ছে সে শীত অথবা কুকুরের মধ্যে পড়ে যাচ্ছে যে আমার কাছে ভালো কিন্তু আল্লাহর নামে এটা হচ্ছে তার বক্তব্য দেখো তোমরা এ কথা বলতে চাও না আল্লাহাম বলছেন যে তোমরা বলতে চাও না আল্লাহ জাখান এবং অনেক ব্যক্তি জাচায় যে কথা আমরা দি আসলাম আপদুল্লাহ जा एक तुम्हाराओ ना आल्ला जा चान जाबन जाते তোমরা শুধুমাত্র এ করা বলো যে আল্লাহ যা চাইবেন অত পর এবং দিয়ে আগের শব্দটাকে পরের শব্দটাকে একত্রিত করা হয় এবং শব্দ দিয়ে আগেরটা এবং পরেরটাকে একত্রিত করা হয় কিন্তু যদি এ বলতে চাও একান্ত যদি বলা প্রয়োজন হয় তাহলে বলো যে আল্লাহ যা চেয়েছেন অতপর এবং নয় অতপর কি যদি লেখে না পর আগে কিছু বলে ঢুকে তারপরে বড় সমস্যাটা অর্ডার করে মোবাইলে তাই তো হ্যাঁ এখন আর ওই চিঠি নিয়ে যুবক ধরে চাকক পাখের মতো চেয়েছে কখন আসবে একটুখান চিঠিটা দিব আবার চিঠি দিতে গিয়ে কতই কষ্ট কোন সমস্যা নেই এখন শুধুমাত্র ঠিকবার ট্রেন পরে যাচ্ছে ঠিকঠাক আসছে হ্যাঁ ঠিকঠাক আছে তো চল কি আছে ঠিকঠাক আছে তো চব্বিশ নষ্ট হয়ে যাওয়ার পর হ্যাঁ ছেলেদেরকে ভাগ্য নষ্ট হয়ে যাবে তোমার অকল্যাণ তোমাকে গ্রাস করে নিবে অকল্যাণ গ্রাস করে নিবে তোমার চরিত্র শেষ হয়ে যাবে দুশ্চরিত্র হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হবে তোমরা खबरदार डीम सब बे गए जो पथे गे ट्रेनर पथे जारा अग्रसर तरह शेष हो गए एकदम शेष हो गए ना दिनी क्या है ना द्वारा दुनिया दी कह सब नष्ट हो जाए अल्लाह करे खबरदार तो जो तुम्हारा बोलते चाहोलूब्यक्ति क्षेत्र कर अल्लाह जाओं अमुक व्यक्ति सहयोगित आल्ला गायल्ला एकदम आलदा कर दाओ एकदम आलदा दाओ दुटार मध्य एकसाथे करो ना जब करते जाओ विषय হয়ে যাবে আল্লাহ এবং আল্লাহ এবং আপনার কাছে আশ্রয় চাই আল্লাহ এবং আপনার কাছে আশ্রয় চাই এটাও দল মোটামুটি ভাবে বোঝা যাচ্ছে আমির জাকারিয়া সাহেব দেখবেন হজরত গঙ্গুরির একটি চিঠি गंगुईर चिठते हैं गंगुर का चिठी लिखते प्रथम लाइन हेड लाइन बोलते हे हमारोजहर आखल हे हमारे दोजहान अखय हे हमारे पृथ्वी दुनिया, दुनिया, दुनिया जहाान যিনি আশ্রয়ের স্থল বিশ্বাহ কে তিনি বলছেন বিশ্বাস হচ্ছে একমাত্র আল্লাহ আশ্রয় নিতে হবে আশ্রয় চাইতে হবে রাহিমা উল্লাহ তিনি বলতেন যে এটা আমি অত্যন্ত অপসন্দ করি যদি কেউ চাইতে চায় তাহলে সে বলুক আল্লাহ আল্লাহকে এবং বাংলাকে একসাথে মিলিয়ে দিতে যেও না কথা বলা জায়েজ মনে করতেন তিনি আরো বলেন লাউল আল্লাহ হুসুম্মা কুলাম যদি আল্লাহ অতপর অমুখ না হয় অতপর কথা বলা কিন্তু কথা না বলা সে যেন অত পর দিয়ে একদম আলাদা করে দেয় একদম যেন সে আলাদা করে দেয় এ হচ্ছে আন্দাজের বিষয়ে বস্তু এ হচ্ছে বিষয়ে বস্তু পরের অধ্যায় ছোট্ট একটা আদেশ দিয়ে পরের শেষ করে দেওয়া যে আল্লাহ রসুল সাল্লাহ থেকে আমার বাপ দাদার নামে শপথ করতে যেও না তোমরা তোমাদের শপথ করতে যে ব্যক্তি যদি আল্লাহর নামে পতন করে তাহলে বান্দার জন্য দায় দায়িত্ব হচ্ছে মান্দা সেটাকে মনে করে নেয় আল্লাহর নামে কেউ মিথ্যা পতন করছে आल्लाथ्यान कर मिथ्या कमी आपकी जो मुमिन हमार सामने जो एक मानुषे आल्ला कथन विषय तक हाथ के विषय कर दीते हैं कारण सर्वोच्च सत्तान मानी से कथन कर आल्ला मजाद आल्ला सम्मान यहां मुमीन सर्वक्षेत्र आल्ला सम्मान के सर्वोच्च रखते एक मानुष जो अपनारे आल्ला नामे कसम को बोलते आनी जाना सत्य बह मिथ्या तक क्या हमसे ईमान दाबीता सत्ययन कर सत्ययन करते हम इमान दाबी इमान दबी हिरे आल्ला नामे शपथ पड़े शकत कान करा जदिव से मिथ्या बोलने जदिसे से मिथ्या बोलने तरह मिथ्यार जो से दायी थक ना क्योंकि नाम जे व्यक्ति आल्ला नाम सपोर्ट कर आल्ला नामेक्ति सपोर्ट कर सत्ययन আর যার জন্য আল্লাহর নামে শপথ করা হবে সে যেন সেই শপথের উপরে কি থাকে সন্তুষ্ট থাকে যাহা বলিব সত্য বলিব কোন সত্য মিথ্যা করিব না এই শপথ তার নামে শপথ এসা অন্ধকে হাইকোর্ট দেখা দিচ্ছে জাহরুল্লাহর নামে শপথ এসা আপনি এটার উপরে সন্তুষ্ট থাকতেও পারেন নাও থাকতে পারেন যেটা আপনার ব্যাপার কিন্তু আল্লাহর নামে কেউ এসে শপথ করে चानी सऊदी आरबे सऊदी आरबे मामला देखी विचारक सामने दाड़े शपथ करते हैं शपथ जाब सत्य कथा बोलो ए जाओ मिथ्याचारे सत्य हिसाब से लिखे रखते लोकता आल्ला शपथ कर मिथ्या যখন কোন সাক্ষী পাওয়া যাচ্ছে না তখন তাকে বলা হচ্ছে যে তুমি শপথ করো আল্লাহ করো সর্বশেষ কাজ এটা আল্লাহর নামে শপথ করো একটা বিচার কার্য গিয়ে সব সাক্ষী খুঁজে আনছে খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ তাকে বলছে তুমি আল্লাহর নামে শপথ করো ওই ব্যক্তি যদি আল্লাহর নামে করে কথাবার্তা বলা শুরু করে যদি কথা বলা শুরু করে বিচারক ওটাকে সত্য হিসাবে মিথ্যে থাকে যদিও সে মিথ্যা করছে এক নম্বর কাজ হচ্ছে সত্যায়ন করছে যার জন্য আল্লাহর নামে শপথ করা হচ্ছে যার সামনে এসে সেই জন্য আল্লাহর নামে শপথের উপরে কি থাকে সন্তুষ্ট থাকে সে সন্তুষ্ট থাকে শপথ নামে আলহামদুলিল্লাহ যাক ও যদি আমার উপর জুনুম করেও থাকে কোন কিন্তু আমি সন্তুষ্ট থাকছি যে ব্যক্তি আল্লাহর নামে শপথের উপরে সন্তুষ্ট থাকতে পারে না সে আল্লাহর জিম্মা গালিতে না আপনার সাথে এসে আমি বলছি আল্লাহর পতন করে বলছি আলাদুল্লাহ আমি কিন্তু এই কাজটা করে নাই আপনি তখন কি করছেন যে তার মিয়া এই মেয়া সেই মেয়া চেহারা কারো করে উল্টা উল্টা ছেড়ে গেছেন আপনি আল্লাহর হেফাজতের থেকে বাইরে চলে যাবেন হেফাজতের বাইরে চলে যাবেন মুমিনের জন্য গুণ হচ্ছে এই বিষয়ে যে যখন তার কাছে আল্লাহর মানে কেউ শপথ করবে সে যেন সেই শপথটাকে সত্যায়ন করে द्वित विषय वस्तु हमसे शपथ ना अल्लाह तला केल्याण जो आसबेना आल्ला तला के सकल प्रकार गोपन सिड़के हिफाजत करें सकल प्रकार अंदाज के अल्लाह हिफाजत करें आल्लाह तला के सकल प्रकार प्रकाश्यप्रकाश्य सड़िप के এবং